মানবতার সমাধান আসসালামুকম ওরিাত আলহামদুলিল্লা রবিআল আশরফুলমুরসলেন নবীন মোহাম্মি ওসহাবি আজমায় প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়া কিতাব থেকে ধারাবাহিক তার সাথে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে অধ্যায় নিয়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব সেটি হল কিতাবুল ফাজাইল ফজিলতের অধ্যায় সেখান থেকে আমরা ইতিমধ্যেই কোরআনের ফজিলত সম্পর্কে আমরা ইতিমধ্যেই কিছু আলোচনা পূর্বের দর্শে শুনেছি আমরা শুনেছি নবী মোহাম্মদুর রাসুল্লা আসালামের বাণী যে খাই রুকুম মন তা আল্লাম কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পরে এবং পড়ায় এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট সিদ্ধান্ত শরীয়তের যে কোরআন পরে এবং পড়ায় সে ব্যক্তি উত্তম আল্লাহ নিকটে এবং আরও একাধিক ফজিলত কোরআন সম্পর্কে আমরা শুনেছি এবং কোরআনের কিছু বিশেষ বিশেষ সুরত আছে কিছু বিশেষ বিশেষ আয়াত আছে পুরো কোরআনই ফজিলতের কোরআন আল্লাহ বলছেন মানকর হারফামিন কিতাবাহু হাসানাউল হাসনাতাম সালিহা যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তাজন এক নেকি আর এক নেকিকে আল্লাহ তালা দশ গুণ দিয়ে বাড়িয়ে দিবেন এবং লাম মিম এটা যদি কেউ পড়ে তার জন্য তিরিশ লাম মিম তিনটা হরফ তিরিশ নাকি তো পুরা কোরআনই ফজিলতের কোরআন পুরা কোরআন ফজিলত আলাদা কোরআন পড়লেই ফজিলত কিন্তু কিছু কিছু ছুরা কিছু কিছু আয়াত এমন আছে যে বিষয়ে আল্লাহ নবীলাম বিশেষ ফজিলত বর্ণনা করেছেন বিশেষ ফজিলত বর্ণনা করেছেন এই পরিচ্ছদে আমরা পূর্বে দর্শক শুনেছি যে আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে সর্ব উত্তম মর্যাদা সম্পন্ন সুরা হল সুরাতুল ফাতে আলহামদুলিল্লাহ রবিল আলম সুরায় ফতে এটাকে সাবুল মাসানি বলা হয় যে সাত আয়াত বার মানুষ পড়ে প্রত্যেকের রাকাতে প্রত্যেক সলাতে এই সুরা মানুষ পড়তে থাকে এরপরেও আমরা শুনেছিলাম যে আল্লাহ ইসলাম এটাও বলেছেন যে কুলহু আল্লাহ তাদের তৃতীয়াংশ কোরআন সমান কলহু আল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন সাহাবা এখরাম দেখে যে তোমরা কিউ পারবা যে কোরআনের এক তৃতীয়াংশ প্রত্যেক দিন শোয়ার আগে পড়বা পারবা তো বলছেন তার জন্য কঠিন তিরিশ কোরআন এক তৃতীয়াংশ মানে দশ পাড়া তো শোয়ার পূর্বে দশ কে পড়তে পারবে তো বলেছিলেন যে কুলহাল্লাউ আহাদ আল্লাহসাম সুরসুল কোরআন কুলু আল্লাহ আহাদ আল্লাহুসামিউর আলাম হুকুফন আহাদ এটাকে সুরসুল কোরআন এক তৃতীয়াংশ বলা হয় তো একবার যদি পড়েন এক তৃতীয়াংশ দুইবার পড়লে দুই তৃতীয়াংশ তিনবার পড়লে পুরা কোরআন সবের সব পাওয়া যায় কলহু আল্লাহ তাহলে তিনবার কলহু আল্লাহ পরে যদি কেউ এটা কি কারোর ভারী হালকা জিনিস কিন্তু জানা নাই তাই আমল করি না এবং আইসার্জি এটা বলেন যে আল্লাহ নবী আসাল্লাম যখনই বিছানায় শোয়ার জন্য যাতেন তো উনি তিন সুর দিয়ে ওনার ঝাড় ফুঁক করতেন কিভাবে কলহু আল্লাহ ওয়াহাদ কুল আউজরব্বিন ফালাক কুল আউজুরব্বিনাস এটা পরে হাতে ফোঁ দিতেন ফোঁ দিয়ে উনি সমস্ত শরীরে হাটটি পৌঁছায় দিতেন একবার দুইবার তিনবার এরকম ভাবে করতেন তো এ বিষয়ে আমরা আগে আরো জানবো তো এই হাদিস থেকে যেটা জানলাম সেটা হলোই আল্লাহ এর একটা বিশেষ মর্যাদায় সুর আর সেটা হলেই যে একবার পড়লে এক তৃতীয়াংশ কোরআন খতম করা সব পাওয়া যায় তবে দুটাকে আবার কোনদিন এক সম্পূর্ণভাবে এক মনে করলে ঠিক হবে না যে একজন ব্যক্তি যদি সুরায় ফাতে নিয়ে দশপাড়া পুরাটাই যদি প্রত্যেক হরফের বদলে হরফ যদি পড়ে আর আরেকজন কুলহল্লাহ আহাদ আল্লাহ আলাম আলাম আহাত দুটা কি সমান হ্যাঁ এটা কি দশপাড়া পড়লে যে একটা এক্সট্রা নেকি সেই নেকি কুলু আল্লাহ পড়লে পাওয়া যাবে একবারই কিন্তু যে আল্লাহ রবি বলছেন মান কারা হরফাম কিতাবিল্লা ফালাহু হাসানা যে প্রত্যেক হরফের বদলে যে দশটি করে নেকি সেটা তো আসবে না সেটা তো কলুফল্লাহ পড়লে ওই দশ পাড়ার কতগুলি আয়াত আর কতগুলি হরফ তাহলে এতগুলি হরফ পড়লে প্রত্যেক হরফের বদলে আল্লাহ পাক যে যতগুলি নেকি দিবেন অত নেকি তো কলহল্লা এতটুক পরলে হবে না তবে দশপাড়া শেষ করলে যে একটা সমষ্টিগতভাবে যে একটা নেকি পাওয়া যায় পুরা খতম পড়লে যে আল্লাপাক একটি নেকি দান করেন সেই নেকিটি কুল কলহল্লা পরলেই আল্লাপাক দান করবেন আল্লাহ এব আবু সাইদ খাল্লাহাল তিনি বলেন যে একজন ব্যক্তির কাছ থেকে তিনি শুনলেন যে ওই ব্যক্তি কলহাল্লাহ আহাত বার বার প্রত্যেক রাখাতে কলহল্লা পরতেন সুরাফা দেওয়ার পর কুল কলহল্লা যে ব্যক্তি এই অভিযোগ করতে আসছে সেই ব্যক্তি যেন এটাকে হালকা মনে করছে যে এই বেচারা বারবার কলহ পরে কেন এটা একটা কাজ হলো ফকালামিফসিহি انہا لتا دلو ثلث القرآن مجھے سعیموئی ذاتیر قسم کی بول چی جارہ حتیر مٹھر مدھی ہمار جانا چھے ای سوراتی قرآنیر تی ایک تیتیاں شر شما پرون سبحان اللہ بخار شفر حدیث وعن ابی حرارت رضی اللہ عنہ انہا رسول اللہ علیہ وسلم قال فی قل هو اللہ احد انہا تا دلو ثلث القرآن رواہ مسلم ابو حرارت رضی اللہ عنہ رسول اللہ علیہ وسلم بولے چھنے তিনি বললেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ বলছেন ইয়া রসুর আল্লাহ ইন্নি ওহে আমি এই সুরা বেশি পছন্দ করি ভালোবাসি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান পর্যায়ে তো কুলহল আহাদ এটাকে বলেন সুরতুল এখলাস সুরসুল কোরআন আর এর বিশেষ ফজিলত যেহেতু এই কোরআন এই সুরের ভিতরে তহিদ আছে আল্লাহর একত্রাবাদ আছে কুল হে আপনি বলে দেন আল্লাহ আহাদ আল্লাহ এক এটা এটাই ইমান এই কথা স্বীকৃতি দেওয়া এটাই হলো মূলত মূল ইমান আল্লাহ এক আল্লাহ তিনি বেনিয়াজ তিনি জন্মগ্রহণ করেন নাই তিনি কাকে জন্ম দেন না। কুফুয়ান নাহাদ এবং তার সমকক্ষ কেহ নেই কয়েকটা জিনিস এখানে সব বাতিল পন্থীকে রদ করা হয়েছে এই সুরের ভিতরে একাধিক আল্লাহ যারা মানে আউট প্রথম শব্দেই কলহু আল্লাহ আহাদ এটা বলতে আল্লাহ এক আল্লাহ বলেছে সুরে নাহালের ছত্রিশ নম্বর আয়াতি কুল্লি উম আমি যত নবী রসুল পাঠাইছি কত পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল আল্লাহ পাক দুনিয়া পাঠাছেন কেন কী কারণে পাঠালেন যে একটা লক্ষ্য ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজ্তানি বুত তোমরা আমার ইবাজত করো আমি এক এক আল্লাহর ইবাজত করা ওয়াজ্তানি বুত এবং যত গায়রুল্লাহ আছে আল্লাহ ছাড়া যত মাহবুদ আছে সবগুলিকে অস্বীকার করা সমস্ত মানুষকে থেকে ফিরে নিয়ে এক আল্লাহ মুখী করার জন্য আল্লাহ পাক এত নবী এবং রসুল পাঠিয়েছেন এই জন্য সুরা বৈশিষ্ট্য কেন সেখানে তাহিদ আছে সেখানেও কি আছে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে ইয়া কানা বুধু এটা বহুত বড় স্বীকৃতি এটা ইমানের একেবারে গোড়া আয় আল্লাহ তোমারই এবাদত করি তোমার কাছ থেকে চাই সমস্ত তাহিদ আল্লাহ তালা এক আয়াতের মধ্যে নিয়ে আসছেন আয়াল্লা কুরবানি সবকিছু আল্লাহ তোমার জন্যই এই জন্য কিতাব তাহিদের যখন শোনেন তখন বলা হয় এই যে যত ইবাদত বললাম এই এবাদত আল্লাহ ছাড়া আর একদিকে নিয়ে গেলেই লাইন লাইন লাইনচ্যুত হয়ে গেলেন সমস্যা সবগুলি ঘুরিয়ে এই জায়গা আসতে হবে ও ইয়া কেন এবং আল্লাহর কাছে চাইতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এটাও তো আল্লাহ তারা যে সুরে এখলাসকে সুলুসুলু কোরআন বলেন আর যে বিশেষ ফজিলত এই বিষয়ে আপনাদের বলে আসতেছিলাম তো এই বিষয়ে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে আছে যেটা ইনশাল্লাহ ছোট্ট একটি বিরতির পর আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো এই মুহূর্তে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে সকাল সাড়ে দশটায় বাংলাদেশে Join us for Stories of the Prophets. Nobhi Dev Kahi, every time every day, 16th day, Aapunha Shamprachar, Shokal Agarota, Bangladesh, Bistibhi Banglai. Mohila Shahabhi Iman chilo paripurno. Allah kutu khubi Islam e kintu meh edheer kya namaze, তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য ইনফ্লুয়েস আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ জানার জন্য দেখুন ইসলামের নারী বৃহস্পতিবার সন্ধ্যা সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা নবী করিম সাহায্যের বাণী শুনি আসতেছিলাম বিরতির পূর্বে যে আল্লাহ বলেছেন যে সুরত আল্লাহ এটা কোরআনের এক তৃতীয়াংশ এবং একজন সাহাবি বলছেন যে আমি এই সুরাকে ভালোবাসি তো তিনি যদি অন্য কোন সুরাও পড়তেন তারপর কুলহল্লা পরতেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে এই সুরাটা আমার ভালো লাগে সুরাটা আমার কি লাগে ভালো লাগে বলছে তোমার ভালো লাগাটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট তো এই সুরার সাথে এত মহব্বত কেন কুলহু আল্লাহ আহাত এর মধ্যে তাওহিদ আছে যেটা বলছিলাম আল্লাহ আল্লাহ হুসামাত তিনি বেনিয়াছিলাম তিনি নিজেও জন্মগ্রহণ করেন নাই কারো কাছ থেকে তার কাছ থেকেই কেউ জন্মগ্রহণ করেন এখানে সম্পূর্ণ ইহুদ নাসার বিরোধিতা করা হলো যারা নাকি বলে ঈশা আল্লাহর বেটা মানিয়ম আল্লাহর স্ত্রী নাউজবিল্লাহ এবং তারা এই তিনটা মিলাকে এক আল্লাহ বনাই তাদের এটাকে বাতিল করে দেওয়া হলো যে এবং এটা মুখে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে এগুলির সমস্ত বাতিল ফেরখা থেকে আমি আলাদা হু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেহ নেই তার সমকক্ষ কেহ নেই তিনি আর যদি আমি কোনো গণকের কাছে যে হাত দেখায় বিশ্বাস করি তাহলে আমি ওই গনককে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলাম কথা বুঝতে পারলাম কিন্তু সুরেফ এখলাস বলছেন আলাম ইয়াকুল্লাহ কুফু আহাতকক্ষ কেহ নেই আল্লাহ বলছেন সন্তান কে দেয় আল্লাহ দেয় জাকারিয়া আলি বিদ্ধ হয়ে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে বলছেন সাদা হয়েছে শরীরে কোন বল নেই আমার হাড্ডিও তারপরেও আমি সন্তান পাওয়ার আশা থেকে আমি নৈরাস নই সবাহ আল্লাহ এই সে যখন মারিয়ামকে যখন সে দেখেছে যে মেহরাবের মধ্যে সে ফল ফ্রুট খাচ্ছে এমন কিছু ফল যে ফলের মৌসুম না বলছেন আন্না সময় ছাড়াও ফল দিতে পারেন হুনা রব্বা কয়ালা রব্বি হাবলি মিল্লাদ ইমান আরো তাজা হয়ে গেল যদি মৌসুম ছাড়া ফল দিতে পারে আমি আমাকে সারা সন্তান দিতে পারে তিনি আল্লাহ করেছি পাঁচ বছর হয়েছে দশ বছর হয়েছে আল্লাহ পরীক্ষা করতে ইহাবুলি মাইয়া শাহইনাথ আল্লাহ নিজে বলছে আমি যাকে চাই ছেলে দেই যাকে চাই মেয়ে দেই যাকে চাই দুটাই আর যাকে চাই কিছু এটা আমার হাত पृथ्वी हाँदा जो नष्ट जल्लाह क्या सतान पे गल तक अपनी बोलते खूब सूझ पे गल हाँ अमुक जगह सतान पेलम आल्ला कथा तोर मुख्य बेर कर सन्तान दिए जान तरा सहज हो जाए ও এম্য হুম ফি তু গ্যান যখন শিবটা যখন আপনি বর্ষিতে যখন কাটা দিয়ে যখন ওকে পুকুরে যখন ফেলে দেন তখন মাছ প্রথম একটু ঠোকা দেয় দেখে যে এটা আমার খাওয়ার জন্য নাকি কি কোন ধোকা নেই তো তখন ও সেটা আরো ঢিল দেন হ্যাঁ তোর খাওয়ার জন্যই দিয়েছি তুই খাওয়া এটা যখন সে মুখে পুরো গিলে নেই মুখে যখন আটকে যায় তখন আপনি শিবটা তুলান যে এটা আসলে তোকে খাওয়ার জন্য নয় তোকে ধরার জন্য দিয়েছিলাম এটা তো মানুষের ইমান আল্লাপাক পরীক্ষা করবেন এই জন্য ভোকাই পড়তে রাজি নাই তো কলহু আল্লাহ আহাদ কথাটা একটু অন্যদিকে চলে গেল যে এই সুরার বিশেষ ফজিলত এই যে এখানে যত এবাদত পৃথিবীতে হয়ে আসছে যত অমুসলিমরা যত রকম তারা পায় তারা করে আসছে এমনকি মুসলমানেরা পর্যন্ত এখন আল্লাহর সমকক্ষ বানিয়ে দিয়েছে সাধারণ মানুষদের এই জন্য এই সুরার সাথে এত বেশি ফজিলত যে সুরা সুলুসুল কোরআন কোরআনের একটি তৃতীয়াংশ وعن عقبه بن عامر رضي الله عنه أن رسول الله صلى الله قال الا لم ترى ايه هذه الليلة لم يرى مثلهن قط عقبه بن عامر رضي الله تبارك তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন alam tara ayatin unzilat hadhihi al-laila lam yara mithlahunna qat عقبه بن عامر رضي الله تبارك তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন alam tara ayatin তুমি কি দেখেছো এমন একটি আয়াত nunzilat hadhihi al-laila যে আয়াতটি এই রাতে আলা পাক আমার উপর নাযিল করেছেন lam yara mithlahunna qat এরকম আয়াত ইতিপূর্বে আর কোনোদিন আর নাযিল হয় নাই برب الفلق এবং এটাকে বলা হয় তাওস করা হয় পরিত্রাণ চাওয়া হয় শয়তান থেকে শয়তানের সকল প্রতারণা থেকে জাদু টনা শয়তানের ধোকা এর সব কিছুর জন্য এই দুই সুরা যথেষ্ট এই জন্য ফকির আর মানুষের জিন ঝার জন্য মানুষের কাজ যাওয়ার দরকার নেই কোন মুসলমান যদি এই আলোচনা শোনেন এবং আপনারা যদি আপনাদের জীবনে এটার বাস্তব আমল শুরু করে দেন তাহলে জিন ভূতের আর জিনিসই পড়বে না কারণ কোলা আল্লাহ নব্বী কে জাদু করা হয়েছিল তখন ফেরেশ তারা এসে আল্লাহ নব্বীকে শিখিয়ে দিয়ে গেছে যে আপনি কোলা ফালাকবী নাস পড়ে আপনার গায়ে ফুঁদেন সব জাদু খুলে যাবে এই জন্য ক্ষতি কেউ করতে পারবে না হিংসাকারীর কিছু টিকবে না এই সপ্তাহে আবুদ খুদাহ তিনি বলেন রসুলাম উনি পানাহ চাইতেন জিন থেকে এবং মানুষের চোখ লাগা থেকে হাত্তা নাজালাত আল মুআন এমনকি আল্লাহ দুই আআ তাইন এই ফালাক এবং নাজ এই দুই সুরা আলফাক নাজেল করলেন ফালাম্মা যখন এই দুই সুরা যখন নাজেল হল আহ সেওয়া তো উনি আরো যে দোয়া দ্বারা উনি নিজেকে হেফাজতের জন্য শয়তান থেকে পরিত্রাণের জন্য যে উনি যে অন্যান্য দোয়াগুলি পড়তেন এই দুই সুরা নাজেল হওয়ার পর থেকে সবগুলি ছেড়ে দিয়ে এই দুইটা পড়তেন একটি সুরত আছে আয়া। যেই সুরাই তিরিশটি আয়াত রয়েছে এই সুরা সেই সুরা যে পড়েছে ওই ব্যক্তির জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাকে ক্ষমাটি বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান পর যাই তাহলে সুরে মুল্কেরও বিশেষ একটি জানতে পারলাম যে ব্যক্তি এটাকে পরবে এটার উপর আমল করবে কেয়ামতের দিন আল্লাহ তালার নিকটে এই সুরাটি ওই ব্যক্তির জন্য সুপরিশ করবে আল্লাহ তাআলা সুপরিশ গ্রহণ করবে ওয়ান আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি قال من قرأ بالآياتين من آخر سورة البقرة في ليلة كفتاه متفق عليه ما شاء الله ابو مسعود البدري رضی الله عنه তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম من قرأ بالآيتين من آخر سورة البقرة जे व्यक्ति रे शोवार पूर्व सुरे बार शेष आयी क्यों पड़े फिल रे का मान किाह मखरू तिलकल बला आया सकलधरण हेफाजत करना এবং ওকিল এটাও বলা হয়েছে غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت عليها مكتسبت شش পরজント এই দুই আয়াত প্রত্যেকদিন শোয়ার পূর্বে পড়া সুন্নত আর লাভ হলো আল্লাহ তাআলা শয়তান এবং সকল ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক হেফাজত করবেন এবং পুরো রাতে قیام এর সওয়াব আল্লাহ তাআলা رضي الله عنه ان رسول الله سلام قال لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه سوره البقره رواه مسلم ابو هريره رضي الله عنه তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি لا تجعلوا بيوتكم مقابر তোমরা তোমাদের বাড়ি কে কবরে জায়গা বানায় না কি বলেন তোমাদের বাড়ি কে কবরে জায়গা বানায় না এর অর্থ কি কবরের জায়গা বানায় না মানে কবরস্থানে সালাত যেখানে কবর আছে সেখানে নামাজ পড়া নিষেধ কবরস্থান যদি নির্দিষ্ট ঘেরাও কোনো জায়গা থাকে সেই এলাকার ভিতরে মসজিদ বানানো নিষেধ এবং সেই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না কবর এবং কবরস্থানে নামাজ হয় না কেন যে এই কবরের মাধ্যমে শিরিক ঢুকেছে ইসলামের মধ্যে বিধায় ইসলামের তাওদের সম্পর্ক এই কবর থেকে একেবারে দূরে এর সাথে কোনো সম্পর্ক নেই বিধাই কবরস্থান বা কবরে মসজিদ বানানো নিষেধ তো কবরস্থানে যেহেতু কোরআন তেলাওয়াত করা যাবে না কবরস্থানে সলাৎ আদায় করা যাবে না নামাজ পরা যাবে না তো তোমার বাড়ি তুমি কবরস্থান বানাও না মানে কি তোমার বাড়িটা নামাজ শূন্য কোরআন শূন্য বানায় না এখন বুঝে কবরে যেরকম নামাজ পড়া যায় না কোরআন তেলাওয়াত করা যায় না কবরস্থানে যেরকম নামাজ পরা যায় না কোরআন তেলাওয়াত করা যায় না তোমার বাড়িটাকে সেরকম বানায় না মানে কি জিন ঝাড়ার জন্য ওই কবিরাজ নিয়ে আসার দরকার নেই যদি নিয়মিতভাবে ভাবে বাকারা কোনো বাড়িতে পড়া হয় আল্লাহ সেই বাড়ি ধরনের সকল অনিষ্ট থেকে হেফাজত করবে ইনশা আল্লাহ তো শ্রোতাও দর্শক মণ্ডলে আমরা কোরআন এর ফজিলত এবং কোরআনের বিশেষ বিশেষ কিছু আয়াত এবং সুরা বিষয়ে আল্লাহ নবী সালাম যে খাস ফজিলত বর্ণনা করেছেন সে বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে রয়ে গেছে যে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে আলোচনা করব সে আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মত আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কোরআন শেখা এবং কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন ওয়াখ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি तुम्हारा नाम आदाय करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসরণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র ইস টিভি বাংলায় জানুন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলা দেশে টিভি বাংলায়